দুরো সালাম যারো লাগিয়া সু চাই হল মুক পিন্ন জমানি ষস মহবুব মশ্রী করি ঐহল মু জমানি সসালাম আলহামদুলিল্লাহ নহমদ হইন হিন হসিনা ও মিনসিনা মান ইহদি আল্লাহ ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি মূল বিষয় ছিল বা আছে সলাদ কারণ আপনারা ইমাম আপনাদেরকে সলাদ পড়াতে হয় সলাদ শেখাতে হয় সলাতের ইমামতি করতে হয় দ্বিতীয় কারণ ইসলামের সবচেয়ে বড় এবাদত হলো সলাদ আমরা সবাই জানি যে কেয়ামতের দিন আল্লাহ তালা প্রথম আমাদের হিসাব নেবেন সালাতের। আমার বাকিগুলো নষ্ট হয়ে গেল তৃতীয় আর একটা বিষয় আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে সালাতের এত গুরুত্ব কেন অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি সালাত আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত প্রতিদিন আমরা ৩০ থেকে চল্লিশ চল্লিশ রাখাতে কত সব গেল মাসে বারো হাজার না মাসে হ্যাঁ বারো হাজার বছরে তাহলে জীবনে কত লক্ষ কোটি সবাব সবাব মানে ডলারের আখেরাতে সেখানে টাকার ইউনিটের নাম হলো সবাব আল্লাহ সাথে দুনিয়াতে আমাদের যে লেনদেন এখানেও কিন্তু টাকা হলো সবাব যার সবাব যত বেশি হবে তার জীবনে রহমত বরকত মাখফেরাত তত বাড়বে তাহলে মনে করেন প্রতিটা করে সব থেকে বঞ্চিত হই তাহলে কত গেলাও হয় মাকরু গুণাও হয় তাহলে কত গুণা জীবনে আমাদের হবে আমাদের মুসল্লিদেরও বিষয়টা বোঝাতে হবে সালাদ রসুল্লাহাম যত গুরুত্ব দিয়ে শিখিয়েছেন কোরআন এবং সন্নাই সালাতের যত গুরুত্ব দেওয়া হয়েছে একরাম যত গুরুত্ব দিয়েছেন এই গুরুত্ব আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে এবং আমাদের যারা মুসল্লি তাদেরকে বুঝাতে হবে এর অনেক দিক আছে তবে আজকে আমরা একটা বিশেষ দিক এখন আলোচনা করব বাকি দিকগুলো আমরা অল্প বেশি নিজেরা বোঝব উন্মতের বোঝাবো তাহলে প্রথমেই আমরা সবাই সবাই ইমাম ইমামতি করি কিসের নামাজের সলাতেের তাহলে আমি নিজের সালাত আদায় করি মুসল্লিদের সলাৎ আদায় করাই এটা আমার মূল দায়িত্ব পাশাপাশি ইসলামের ইমানের পরে সবচেয়ে বড় এবাদত কি সালার বিষয় আছে গুরুত্ব না দেন তার কি ক্ষতি হচ্ছে বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের আমরাও সে বলি তুমি কাফের হয়ে গেলে তুমি অমুকটা হলে তমুকটা হলে এটাতে উনি অত বুঝতে পারেন না আমি ছোট্ট কিছু অভিজ্ঞতা বলি দুই তিন দিন আগে আমার এখানে এক হিন্দু বদলোক এসেছেন আইটি ইঞ্জিনিয়ার খুব বড় চাকরি করেন ইসলাম সম্পর্কে জানতে তিনি বলছেন তার প্রশ্ন সালাদ কতটুকু ম্যান্ডেটরি আমার জন্য আমি যদি মুসলমান হই সালাত লাগবে কেন আর কি পরিমাণে লাগবে না করলে কি সমস্যা এটা তার প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হল যে স্যার আমি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছি ভালো লাগে আল্লাহ আত্মারের গল্প আমার খুব ভালো লাগে অনেক মানুষ তো দেখি তারা নামাজ বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে তা নামাজের আমাদের দরকার কি কতটুকু দরকার এখন বেচারা কিন্তু মুসলমান না তাকে আমি তো ইসলামের কায়দায় সব গুণা দিয়ে বুঝলে হবে না আমি তাকে বললাম আরো একজন আমাদের সন্তান কিশোর এরকম মুসলমান হতে আসবে মুসল ইসলাম সম্পর্কে জানতে চাই আসছে তার প্রশ্নটাও ছিল সালাদ নিয়ে নামাজ নিয়ে আমি মুসলমান হতে চাই বা মুসলাম পড়ি আচ্ছা পুরোপুরি ভালো মুসলমান না হয়ে কি নামাজ পড়া যায় তার প্রশ্ন ছিল তাই বললাম যে বাবা তোমাকে একটা প্রশ্ন করি কেউ যদি বলে আমি সুস্থ হতে চাই এবং খাওয়া দাওয়া করতে চাই কিন্তু পরিপূর্ণ সুস্থ না হয়ে শরীর তাগড়াই না হয়ে কি খাওয়া দাওয়া করা যায় প্রশ্নটা কি বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর কি পাবনা দরবার শরীফ পাবনা একটা দরবার আছে না এইরকম প্রশ্ন যদি কেউ করে তাকে কোথায় পাঠাতে হয় পরিপূর্ণ তাগড়াই হওয়ার আগে কি খাওয়া দাওয়া করা যাবে কিনা সেক্ষেত্রে আমরা বলবো যে না খেয়ে কেউ কোনোদিন সুস্থ হতে পারে না ঠিক তোমার প্রশ্নের উত্তর হলো যে সালাদ না আদায় করে কেউ কখনো মুসলমান হতে পারে না এখানে আমরা ইমামরাও কিছু ভুল করি আমাদের বুঝতে হবে বিষয়টা খুব ভালো করে এই হিন্দুবত্র লোককে বললাম যে দেখেন আপনি যখন টিভির সামনে দেখবেন অনেক ড্রিংস এনার্জি ড্রিংস খাওয়ার সঙ্গে সঙ্গে এত শক্তি হবে দেওয়াল টাওয়াল সব ভেঙে চুরে চলে যাবে অনেক ভিটামিন বিজ্ঞাপন পাবেন যেটা খেলে অনেক কিছু হয় একজন এই সব বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিল ও এনার্জি ড্রিঙ্কস আর পেস্তা বাদাম খাবে ভাত মাছ তরকারি আর খাবে না এটা দিয়েই সে একেবারে দেওয়াল ভেঙে উড়িয়ে চলে যাবে এই লোকটাকে আপনারা কি বলবেন পরিপূর্ণ সুস্থতা এবং অপ্রতিরোধ শক্তি অর্জন করতে চায় তাকে আপনি কি বলবেন উনি তো শিক্ষিত মানুষ বলেন এটা তো সম্ভব না ঠিক যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে বেলা শক্তি মারেপথ লাগে রোজা রাখে নামাজ পড়ে না এমন মানুষ না কেন ওর যদি ইমান না থাকতো রোজা রাখতো নাকি কেন আপনি রাগ করেন না রাগ করলে হবে না ওর ভিতরে ইমান আছে ছোট্ট একটা প্রবলেম আছে ও নামাজটাকে বোঝা মনে করে নামাজের জন্য কিছু করতে হয় আর ওর জন্য হয় না খেয়ে থাকে আল্লাহ খুশি হবে না আচ্ছা থাকলাম কিন্তু নামাজ মানে ওজু করো কাপড় পরো মসজিদে যা ওঠো বসম খুব বিরক্তিকর না করে যদি চলে কি দরকার কথাটা বুঝতে পেরেছেন আমি ওই হিন্দু বন্ধুর লোককে বললাম আমি আরো অনেক জায়গায় বলি কথাটা যে দুনিয়ায় আমাদের মানব জীবনে সবচেয়ে কষ্টের কাজ হলো খাওয়া ঠিক না খাওয়ার আগে কত কষ্ট উপার্জন করার কষ্ট মাথার ঘাম টক টক করে পায়ে পড়ে যায় বাজার করা আরো কষ্ট বাজার করা কষ্ট না রান্না করা আরো কষ্ট যে রান্না করে একটু দেখবেন মজা যতক্ষণ খাবারটা জিভবার উপরে থাকে জিবাই যাওয়ার আগেও কোনো মজা নেই গলায় এই জায়গা নামার পরে আর কোন মজা নেই মজাটা শুধু যে কয় মিনিট জীবের উপরে থাকে এই মজার ভিতরেও প্রতিদিনই প্রায় খাওয়ার হয় মরিস বেশি হয়ে যাবে নইলে লবণ কম হয়ে যাবে নইলে একটু না একটু সমস্যা হবে পানি কয়েক হলো খাওয়ার খাওয়ার পর্যন্ত কষ্ট, পরের পেট জলা ঢে কোটা এগুলো তো থাকে তাহলে খাওয়ার ভিতরে মজা হল সর্বোচ্চ এক বেলা খাওয়াই দুই মিনিটের মজা কিন্তু কষ্ট কয়েক ঘন্টা কিন্তু তারপরে আমরা খাওয়াকে কষ্ট মনে করি না এই দুই তিন মিনিটের আনন্দ উপভোগ করার জন্য আমরা এত কষ্ট করি আর নামাজের ভিতরে পুরোটাই মজা আমি আমার মালিকের সাথে কথা বলব আল্লাহর জিকির করবো আল্লাহর কাছে নিজের মনের কথা বলবো চাইব এ সবটুকি মজা এর ভিতরে কষ্টের কিছুই নেই শুধু অজু করা অজু করা আসলে কষ্টের না হাত এমনি মাসে ভাল লাগে জামা কাপুর পরাই আছে এটাকে কষ্ট মনে করলে কষ্ট কেউ যদি মনে মনে করে বাজার বাজার করা অনেক কষ্ট আজকে থেকে করব না এটা আসলে কিন্তু খুব কষ্টের কাজ বাজার করা কিন্তু আমরা কষ্ট মনে করি না বরং আমি বাজার করি না একজন বলছেন আমার বন্ধু মানুষ অনেক বড় লোক অনেক পয়সাওয়ালা মানুষ বলছেন আমি নিজে বাজার করি কারণ খাবো কোনটা মজা নিজে দেখে দেখে টিপে মাছটা দেখে বাসাই করে বাজার করি এটার কষ্ট আছে ঘা ঘামে উনি বড় লোক মানুষ বাড়িতে এসি অফিসে এসি গাড়িতে এসি মাসের এসি মাছের কোন ঢাকায় আছে নাকি তাহলে মাতার ঘাম পায়ে ফেলে বাজার করেন কিন্তু এই কষ্টটাকে কষ্ট মনে করেন না কারণ আমি বাজার নিয়ে বাসাই দিলে বউ রান্না করবে আমি খাবো খেতে মজা হবে সে মজাটা কয় মিনিট দুই মিনিট এই দুই মিনিটের মজার জন্য তিনি এই দেড় ঘন্টা বাজারে গন্ধ, কষ্ট মনে করছেন না কথার এখন নামাজের গুরুত্ব এক্ষেত্রে আমরা এই মামরা ভুল করি ভুলটা হল যেমন ওই হিন্দু বদ্ধলোক আমাকে বললেন যে সবাই বলেছে ইসলামে ঢুকলে শতভাগ সবকিছু না মানলে কিন্তু তুমি মুসলমান না কিন্তু আর হবে না তাই বললাম যে দেখেন আল্লাহর জান্নাতটা যদি আমাদের হাতে দিত তাহলে আসলে কেউ ঢুকতো না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জান্নাতটা আল্লাহ নিজের হাতে রেখেছে দুনিয়াতে সবচেয়ে সহজ সম্পর্ক হলো মায়ের সাথে দুনিয়ার মা ছাড়া যত মানুষ আছে দেখবেন খুশি করা কষ্ট একটু ব্যাকা হয় সবচেয়ে আগে খুশি হয় সবচেয়ে অল্পতে মন ভালো হয়ে যায় কার মা আর আল্লা তালা বান্দাকে ভালোবাসেন মায়ের চেয়ে শত কোটি গুণ বেশি এই জিনিসটা আপনার মুসল্লিদের আপনাকে বুঝাতে হবে এবং এটাই ইসলাম নামাজ কোন বিকল্প নেই বাকি সব বিকল্প আছে আমার এইখানে বেলুস আছে এখানে বসে আছে এইখানে বেলুসির আব্বা এটা ঘর বানালেন একজন লোক কিষাণ রাখলেন সবগুলো জমি করবে মনে আছে ওদের। আমি তখন নতুন নতুন মৈলবি নামাজ পড়তে হবে ভাই কাপড় ঠিক নেই আরে দুর মিয়া কাপড় পাক লাগে নাকি না থাকলে না পাক কাপড়ে হয় মেয়ের তো জানিনা আরে মিয়া পরে আস্তে আস্তে নামাজি পুরো নামাজি হয়ে গেল এখান থেকে যখন গেলেন নামাজি হয়ে গেছেন তো বেচারা বলতো যে মতো হুজুর হলে নামাজ না করে উপায় কথা বুঝতে পারেননি আমরা নামাজকে কঠিন করে ফেলে। নামাজের দুটো দিক আছে একটা হল আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এখানে সাধ্যের ভিতরে নবীর তরিকা সাদ্যের বাইরে না এটা হলো নামাজের আসন সাদ্যের ভিতরে নবীর তরিকা তার মানে আপনি যেটা পারেন করেননি গুণা হবে যেটা পারেননি করেননি কোনো গুণা হবে না দাঁড়াতে পারেননি দাঁড়ানো নামাজে পরোজ না নকল একজন দাঁড়াতে পারেনি হবে না বইয়ে হবে তাহলে তাহলে আমরা তাকে বুঝাতে পারি না অনেকে সুরাকেরাত নিহত জানে না বলে নামাজ পড়ে না এরকম লোক লক্ষ লক্ষ আছে অথচ নিয়ত জিনিসটার সাথে ইসলামের সম্পর্ক নেই নিয়ত মানে মনে পড়বেন মনের ভিতরে মনের যুগে বলেছেন করলে দোষ কেটু করু থেকে এমন অবস্থা হয়েছে আমি আমার মনে হয় এখানে গোবিন্দপুরের একজন আছে পুরনো আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শিখাতাম তখন ভাঙা মসজিদ ছিল নামাজ কি শিখাতাম প্রথমে সোরাফাতে এরপর আত্মা এই এইসব দিয়ে নামাজ পড়ে তখন এই রাস্তা দিয়ে যাইতো আমাদের গ্রামের একজন মারা গেছেন রাহে মাহমুহ তারা জিজ্ঞেস করতো কোনে গেছিলি রে আমাদের জিনাই দর বাংলা নামাজ পড়তে নামাজ পড়তে কিছু নিয়ে মৈলী বইলে নামাজ হয় নামাজ শিখায় নিয়ত লিখেছে কেন যুক্তি শুধু নিয়ত না সুরা ফাতেহাও জানে না রসুল্লাহামের কাছে এসে মুসলমান হচ্ছে তুমি সুরা ফাতেহা শিখবে যতদিন না শিখবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ শিখেছেন আল্লাহ কি বলছেন যা আমরা করি সবকিছুর মূল হলো আল্লাহ জিকির কাজেই আমরা যদি এটা না বুঝাই মুসল্লিদেরকে তাহলে পারে তারা নামাজের গুরুত্ব বুঝতে পারবে না আর একজন মুসলমান নামাজ পড়েছে মানে কি তার মানে তার ইসলামের আসল কাজটা করে ফেলেছে নামাজ আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক যতদিন সে নামাজে আসে ততদিন সে আর ইসলাম থেকে বাইরে বেরোতে পারবে না বাইরে বেরোতে নামাজ আগে ছাড়তে হবে কাজ এই জন্যই রসুলাম সাহাবিরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের আর দিতেন নামাজের জামাতে এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাব। রসল্লা প্রিয় সাহাবিমাতে ইমাম হয়েছিলেন সুরা শুরু করছিলেন এমন সময় মেরেছে বুস হয়েছে ইয়া আমির আলমিন আস ইয়া আমির আল উমিন আপনি কি নামাজ পড়বেন রক্ত পড়ছে নামাজ পড়বো না মনে কাজ করছে কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনা করেন সালাম ফিরিয়ে এরকম ছোট মসজিদ না মসজিদ নবী অনেক বড় একশো বাই হাত একশো হাত বাই একশো হাত দেখছেন এটা সাহাবিদের নিয়ম ছিল জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মুনাফেক খোঁজ নিতেন কেন আসেনি অসুস্থ রকম তা ওইরকম মিসবাকামা তরুণ সাহাবি খুবই অল্প বয়সের মসজিদে নেই উঠে বাসায় চলে গেছে বাড়িতে ডাকছে মেসরের আমা বলছেন মেসর তাহাজ পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে পড়েছে তখন অমরাজ বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন তাহাজ পড়ার সে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ এই আমরা অনেক বিষয়ের গুরুত্ব দিই অনেক বিষয়ের দিই না তার একটা হলো জামাত আর এটা থেকে আমরা শুরু করবো সালাতের পাঁচ সালাতের টুপি জামা সুন্নত আছে আগে আছে। সব সুন্নত এর বড় সুন্নত ওয়াজেব হলো জামাতে নামাজ আদায় করা কিন্তু আমরা কিন্তু চেতনায় এটা প্রতিষ্ঠা করতে পারিনি একজন মানুষ টুপি না দিয়ে নামাজ পড়লে আমরা বিরক্ত হই ঠিক উল্টু জামাতে না আসলে বাড়িঘরে আগুন ধরাই দিতে চেয়েছে মুনাফেক বলে নিশ্চিত করেছেন সাহাবেকেরাম অন্যান্য গুলো এই না এই জামাত নামাজের মূল জিনিস কেন জামাহাত মানে কি জি জামাত মানে দল হ্যাঁ মানে দল থেকে যত মানে গোলমাল শুরু হয়েছে সেটা হল জামা আজমা জাম আন জামা আত জামি আন এগুলোর মানে হলো একত্রিত করা এক জায়গায় করা ঐক্যবদ্ধ হওয়া জামায়াত মানে হলো ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা একত্রিত হওয়া সবাই মিলে এক জায়গায় হওয়া জামায়াত দল না দলবদ্ধতা না দলবদ্ধতা অনেক সময় ঐক্যবদ্ধতার অর্থে ব্যবহার হয় আমরা এই মসজিদে যারা আসি আমরা সবাই মসজিদের জামাত এটাকে বলা হবে জামায়াতুল মাস্ত্রী এই মহল্লার যত মানুষ আছে বলা হয় জামাতুল হাই মহল্লার সবাই মিলে ঐক্যবদ্ধ রূপ দল মানে অনেক মানুষ হতে পারে মনে করেন এখানে আমরা প্রায় দেড়শো মানুষ আছি এখান থেকে পঞ্চাশ জন বেরোই গেল ওই কোন বসল ওরা একটা দল কিন্তু জামাত না এটা গ্রুপ একটা হেজ এটা ফেরকা কিন্তু জামাত না জামাত হলো সম্মিলিত মেজমুই রূপ যেটাকে বলা হয় সেটা হলো জামাত মুসলিম সমাজের জন্য মুসলমানদের জন্য একটা ফরজ জামায়াত আর এই জামায়াতের সর্বনিম্ন ছোট তাহলে নামাজ হলো ঐক্যের মূল একটা মহল্লার সকল মানুষ সেই মহল্লার মসজিদে একত্রিত হবে তাদের ঐক্যের প্রকাশ হবে জামাত দিয়ে জামাতে নামাজ দেয় কিন্তু বর্তমানে নামাজ হয়ে গেছে মূল বুঝতে পেরেছেন। মুসলমানদের এখন বর্তমানে এই যুগে সবচেয়ে বেশি কি নিয়ে নামাজ তা এখন আমি আসলে যেটা আপনাদেরকে দিছি এই কাগজটা এটা মূলত আপনাদের জন্য লেখা ছিল না আমি অন্য একটা কাজে লিখেছিলাম মানুষ জমিতে বেড়া দেয় কি জন্য ছাগলে গাছ না খায় ঠিক না এখন বেড়া যদি নিজেই গাছ খাইতে শুরু করে তাহলে কি অবস্থা হবে এই গাছ তোর যাবে না আল্লাহ সালাদ কে দিচ্ছিলেন মুসলমানদের ঐক্যের প্রথম ভিত্তি হিসেবে রাখা, বাদা যত মানুষ আছে সবার জন্য একটা জায়গায় এক জায়গায় হবে বিড়ি খেয়েছে গন্ধ বেরোচ্ছে বিড়ি খাইনি ভালো লম্বা কালো ধলা সব মানুষ এখানে এক জায়গায় হবে এবং সমান কারো কোনো পার্থক্য নেই সবচেয়ে বড় লোক গ্রামের সবচেয়ে বড় লোকের পাশে সবচেয়ে গরিব মানুষ দাঁড়াবে বাধা দিয়া যাবে যাবে না বের করবে যাবে না সবচেয়ে ফর্ষা সুন্দর শক্তিশালী মানুষের পাশে সবচেয়ে নাক কাটা কান কাটা লোক দাঁড়াবে বাধা দেওয়া যাবে বের করবে ইমাম হবে কে এইদের ভিতরে যে যোগ্য সে কালো না ধলা এটা বিচার করা যাবে না তাহলে মসজিদের সলাৎ হলো মুসলমানদের জামাতের ঐক্যের ঐক্যবদ্ধতার মূল ভিত্তি আর এখন সেটাই হয়ে গেছে দলাদলি ফেরকাবাজির মূল ভিত্তি কাজে আপনি যে কাগজটা লিখেছেন আমাদের মলানা সাহেব বলছেন যে এই কাগজটা যদি ইমামদের দেওয়া যায় এবং এই বিষয়ে কিছু আলোচনা হয় তাহলে হয়তো আমরা কোনো কোন ইমাম যদি পারেন মুসলমানদের এই ফেতনাটা দূর করার চেষ্টা করব ঝগড়া করা আনন্দের কাজ আমাকে যখন কেউ শালা বলে তাকে সালা না বলে দুলভ হয়ে বলে আসলেই কষ্ট করে এটা মানবীয় ফিতরতের সাথে কন্ট্রাডিক্টরি আমাকে যখন আপনি গালি দিয়ে কথা বলবেন অটোমেটিক আমার ভিতর থেকে গাল বেরিয়ে আসবে কিন্তু ভাই সবাই যদি গালাগালি করতেই থাকে তাহলে উন্মতের বাঁচাবে কে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট বেনামাজি মুসলমানরা নিরাপদ তাদের কোন আপদ নেই বিপদ নেই কষ্ট নেই ঝামেলা নেই তাদের বিরুদ্ধে কোনো নেই তাদের সব মুশকিল আসান হয়ে গেছে এখন সকল মুশকিল মুসল্লিদের নিয়ে যেমন গতবার বোধহয় আপনাদের বলছি কিনা মনে নেই আলমডাঙ্গা থেকে আমার এক প্রিয় ভাই জানালেন সেখানে মসজিদের মুসল্লিরা জোর আমিন আসতে আমিন নিয়ে মারামারি করে আলহামদুলিল্লাহ একজন শহীদ হয়ে গেছেন বেনামাজিরা নিরাপদ তাদের কোনো সমস্যা নেই তাদের শহীদ হওয়ার কোনো সুযোগ নেই এখন যদি আমরা এই শহীদি কাফেলা বাড়াতে চেষ্টা করি সেটা ভিন্ন কথা কিন্তু আমার কষ্ট লাগে ভাই আমার কথা হল যে আমাদেরকে ইমামদেরকে ইমামরাই কিন্তু খুটি আপনারা যাই বলেন একটা মহল্লার দিনই চেতনা নিয়ন্ত্রিত হয় ইমামদের দ্বারা কাজেই আমাদের কাউকে না কাউকে ছাড় দিতে হয়। একটু নরম হতে হবে একটু বুঝাতে হবে আর এজন্যই আমি প্রথমে এই কাগজটা আপনারা পড়বেন বোঝার চেষ্টা করবেন যদি আল্লাহ তৌফিক দেন যদি ভালো মনে করেন কিছু আয়াত হাদিস আছে সব আয়াত হাদিস লেখিনি এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন কারণ মুখস্থ করা কোনো কষ্টের জিনিস না আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যারা কোনো দিন মাদ্রাসায় পড়েননি শত শত হাদিস মুখস্থ বলতে বাংলায় উচ্চারণ আর উচ্চারণ হয় না আলেমরা শুনলে বিরক্ত লাগে কিন্তু সে বলে যাচ্ছে হাদিস। কিভাবে সে মঙ্গল গ্রহে যে কিছুদিন ছিল নাকি আমাদের মতো মানুষ তা আমরা পারি না কেন কারণ আমরা গুরুত্ব দিচ্ছি না এখানে প্রথমে আমরা এই কাগজটায় যা আছে সংক্ষেপে আপনাদের বলব এরপরে যদি আল্লাহ তৌফিক দেন সালাদ কিভাবে ঐক্যের প্রতীক ছিল আর কিভাবে তা অনৈক্যের ভিত্তি হয়ে গেল আর আমাদের করণীয় কি এটা সামান্য হলেও বলার চেষ্টা করব এটার হেডিং হল ঐক্য ঐক্য বলতে আমরা বাংলাদেশে বলি আরবি তেহাদ তাহিদ ওয়াহদা ইত্যাদি বলা হয় কিন্তু যখন কোরআন এবং হাদিস আমরা পড়ি কোরআন হাদিস শব্দ এই অর্থে পাওয়া যায় না কোরআন এবং সন্ন্যার পরিভাষায় ঐক্য বলা হয় জামায়াত সব মুসলমানদের ঐক্যবদ্ধ থাকাকে বলা হয় জামাত আর বিক্ষিপ্ত হওয়াকে বলা হয় তাফারুক ফিরকাবাজি দলাদলি বিভক্তি এবং নির্দেশিত করে ফরো এবারত একদিন একজন মহিলা ফোন করেছেন হুজুর অনেকদিন ধরে খুব বয়স্ক মহিলা মনে হলো হুজুর আমি অমোক ডক্টর অমোকের কাছে কোরআন শিখতাম অমুক আমি দিনের পথে আমরা চলি হুজুর এই যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে আমরা যদি ঈদ না করি রোজা না রাখি এটা কঠিন গুণা হবে আমাদের অমুক সার শিখিয়েছে তো যাই হোক আমি বললাম যে ভাই আসলে সারা বিশ্বে একদিনে ঈদ বা সৌদি আরবে চাঁদ দেখে এক ঈদ করা এটা শুনতে ভালো শোনা যায় কিন্তু এটা হারাব এক দেশের মুসলমানদের সমাজের সবাইকে নিয়ে একসাথে ঈদ করা এটা ফরজ আপনি বিচ্ছিন্ন আগে আর কেউ করিনি যে আমি সমাজের মানুষের মিল মহব্বত দেখব না আমার দিন আগে ঠেকাবো। আমার চান দেখা গেছে আমি আল্লাহ বলেছেন ফমান শাহেদা সমাজের মানুষের মিল মহবত রাখাটাই আপনার দিন আর এটাই আল্লাহ রসাম বলেছেন যেদিন সবাই মিলে দুল ফেদর করবো ওই দুলফেদর করতে হবে বিক্ষিপ্ত হওয়া যাবে না জামাত রক্ষা করা জামাত রক্ষা করা এটা ফরজ এ বাদ প্রতিটি পদে পদে পাবেন মসজিদের দাঁড়িয়ে গেছে শূন্যতে দাঁড়ালে রস আসাম বাধা দিতেন মসজিদের সুরক যেন বিক্ষিপ্ত না হয় একজন নামাজ পড়ছে সব পিছনে একজন বসে আছে ডাকতেছেন এই তুমি বসে কেন হুজুর আমি আগে নামাজ পড়ে আসছি ঐক্যের সুরত এমন হতে হবে মানুষ কোনো বিভেদ নেই আর এই ঐক্য রক্ষা করা মসজিদের অক্ষ সমাজের অক্ষ্য উন্মতের অক্ষ্য ঈদের রক্ষা করা উমতের জন্য ফরজ এ আল্লাহ আল্লা কোরআনে এটা হুকুম করেছেন রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফে বারবার হুকুম করেছেন মিল রক্ষা করার জন্য অনেক অন্যায় সহ্য করতে বলেছেন কোরআনে আছে অন্য নবীর কথা হারুন আলী ইসলাম মুসা আলী ইসলাম যখন তোর পাহাড়ে চলে গেলেন তখন বনির ইসরায়েল কি করলো গরুর বাসুর বানাই হ্যাঁ হারুন আলী ইসলাম পূজাই শরীক্ষ বাইবেলে আবার বিছে কথা আছে বাইবেল কি বলে যে হারুন নিজে মূর্তি বানাই পূজা করার আর নাউজ আল্লাহ কি হুকুম দিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ হারুনের প্রমোশন দিলেন আর বাকিদের মেরে ফেললেন এটা নিয়ে অনেক ইউরোপ আমেরিকার যারা বাইবেল পড়ে নাস্তিক হয়েছে তারা এটা নিয়ে অনেক মস্করা করে যে মূর্তি বানাইল হারুন পূজা করালো হারুন আর আল্লাহ আগুন দিয়ে নউজ্লাহ ওদের গড ঈশ্বর আগুন দিয়ে পুড়াই মেললো সাধারণ জনগণকে আর হারুনের দিল প্রমোশন এই তো তোমাদের বাইবেলের ঈশ্বরের কাজ যাই হোক সেটা বলছিলাম কোরআন কি বলছে হারুন বাধা দিছিলেন না শুনলে চুপ করে যান মৌসা আলাইসাল্লাম এসে জিজ্ঞেস করলেন তুমি বাধা প্রতিবাদ করলে না কেন বাধা দিলে না কেন তুমি কঠোর হলে না কেন হারুন কি বললেন আর তুমি এসে এটা আমার বলবে যে এটা ঠিক করোনি ঐক্য রক্ষা করার জন্য সিরিক করাটাও দেখেছি কষ্ট লেগেছে বলেছি এটা অন্যায় করোনা কিন্তু আমার গ্রুপ নিয়ে ওদের বিরুদ্ধে লেগে দুই গ্রুপ হয়ে বিভক্তি তৈরি করিনি অপেক্ষা করছি মুসা দেখি কি হয়। তাহলে তিনি শিরকে সিঁড়ি খারাপ তোমার এটা করোনা বাবা এটা করোনা অন্যায় হচ্ছে সব বলেছেন কিন্তু তারপরেও অন্যায়ের বিরুদ্ধে তার ক্ষমতা ছিল তার গ্রুপ নিয়ে ওদের বিরুদ্ধে লড়বেন বাধা দেবেন ভেঙে ফেলবেন কিন্তু তাতে বিভক্তি হয়ে যেত এই জন্য বসে থেকেছেন যে মুস্তা আলিহিমুসালাম তাহলে ঐক্য রক্ষা করা আল্লাহর হুকুম রসুলামের হুকুম আপনারা হাদিস কোরআন কিছু পাবেন এরপরে বিভক্তি ঐক্যের বিপরীত কি দলাদলি বিভক্তি বিভক্তি কোরআন এবং হাদিসে হারাম করা হয়েছে। মুশ্রেকদের মানহাজ মুশ্রেকদের কাজ বলা হয়েছে যারা দিনের ভিতরে বিভক্তি করবে রসুল্লাসমের সাথে তাদের সম্পর্ক থাকবে না কোরআনে বলা হয়েছে যদি উম্মতের ভিতরে কেউ বিভক্তি করে তাকে প্রতিরোধ করতে বলা হয়েছে এ বিষয়ক আয়াত হাদিস আপনারা পাবেন এটা আমাদের বেশি আলোচনা করলে সময় থাকবে না এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যেটা আমরা অনেক সময় সচেতন না সেটা হলো মতভেদ আর দলভেদ এক না আমরা মনে করি একতেলাভ বোধহয় খুব খারাপ জিনিস একতলাভ আর একফাককে আলাদা করি এক মানে হলো মতের বৈপরীত্য মতভেদ এটা স্বাভাবিক মনের ভেদ হারান বিভক্তি মানে কি মনের থেকে আলাদা ও আমার দলের না ও অন্য আর মতভেদ আমার সাথে আপনার মতভেদ আছে আমরা এক মতের অমিল আছে কাজেই মোতের অমিল না না অনেক সময় ভালো অনেক সময় জরুরি মতের অমিল হতেই পারে আচ্ছা বলেন তো যারা বিয়ে শি করেছেন সংসার করছেন বইয়ের সাথে দশ পনেরো বিশ বছর বইয়ের সাথে আপনার মতভেদ হয়নি আজ পর্যন্ত আছে নাকি আছে মতভেদ হয় বইয়ের সাথে এই জন্য বইয়ের প্রতি শত্রুতা বউ আমার দুশ্মন এরকম কয়জন আছে বাপ বেটায় মতভেদ আছে না নেই ভাই ভাই মতভেদ আছে না নেই মতভেদ থাকবে কিন্তু মনের ভেদ হওয়া মানে হলো বিভক্তি ঐক্য মানে কিন্তু সব মানুষ এক জায়গায় বসতে হবে তা না মানে আমি বিশ্বাস করব সকল মুসলমান আমার দল সকল মুসলমান আমরা এক দল সে যে মাঝাবের রোগ যে মতে রোগ এমন কি এমনকি সাহাবাহরাম একেবারে খারেজি সাহাবিদের কতল করত জবই করত তাদেরকেও তাদের গোমরা কথা বলেছেন কাস্টা অন্যায় বলেছেন ওরা বিভ্রান্ত বলেছেন কিন্তু না ও আমার দলের না ও ভিন্ন আরবিতে একটা বলা হচ্ছে তাপর ওর থেকে আমি মুক্ত জামাত বা অজ্ঞ মনের ব্যাপার আর বিভক্তিও হলো মনের ব্যাপার মতের অমিলে বিভক্তি হয় না মন যখন অমিল হয়ে যায় তখন বিভক্তি শুরু হয় এই মতভেদ থাকবে কিন্তু মুসলমানদের ভিতরে মনোভেদ থাকবে না মতভেদের কারণ এখানে আছে একটা হলো আকিদার কারণ এটা আগেও ছিল এখনো আছে। সাহাবিরা আকিদার মতভেদের কারণে খুব ভালো করে বোঝেন যেমন খারেজিরা সাহাবিদের যুগেই বাতিল আকিদা তৈরি করে তারা বলতো কাফের ওরা মুসলমান না আর যত মুসলমান মুসলমানের কাফের না বলে তারাও কাফের আলীর কাফের মহাবিয়া কাফের সবাই কাফের আর আলীকে যে কাফের না বলে সেও কাফের আর সব কাফের কতল করতে হবে এর বিপরীতে সাহাবিরা খারিজিদের কখনো কাফের বলেননি বেদল বলেননি ওরা মুসলমান আমাদের সন্তান আমাদের ভাই নষ্ট হয়ে গেছে বোঝাতে চেষ্টা করতেন কিন্তু বেদল বলতেন না গুমরাহিকে গুমরাহি বলতেন অন্যায়কে অন্যায় বলতেন বোঝানোর চেষ্টা করতেন কিন্তু ওদের সাথে আমাদের ইসলামের সব কাফের হয়ে গেছে ওরা আমাদের ধর্মের বাইরে চলে গেছে ধর্মের শত্রু এরকম বলতেন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 আর এটা সাহাবিদের যোগে মোটও কোনো বিষয় ছিল না এক সাহাবি তিন রেখাত বেদের এক সাহাবি এক রেখাত বেদের এক একই রফাদ কখনো ছয় তক বীরে ঈদের নামাজ পড়েছেন কখনো বারো তকবীর ঈদের নামাজ পড়েছেনগুলো আছে এটা হল গেল আবার একজন তাবি এক ইমাম বলেছেন রক্ত বেরলি অজু ভেঙে যাবে আবার আরেকজন বলছে রক্ত বেরুলি অজু ভাঙবে না তার রক্ত বেরিয়ে গেছে তার পিছনে নামাজ পড়েছে একার মতভেদ তারা বিভক্তির কোন বিষয় মনে করেননি এটা তো হতেই পারে মতভেদ একা যেহেতু কোরআন হাদিসের আর জীবনটা অসীম নতুন নতুন সমস্যা আছে কাজে ইস্তেহাদ লাগবে ইস্তেহাদের ক্ষেত্রে মানুষের দ্বিমত হতেই পারে আমার মত আমি বলবো ঠিক আছে কিন্তু অন্য মতের লোক গোমরা তারা আমাদের বেদল এই চিন্তা কখনো সাহাবিরা করেননি কিন্তু আমরা বর্তমানে করছি আর কারণ হলো আরো খারাপ কারণ সেটা হল পদ্ধতি সেম মনে করেন আলিয়ার আর কমির ভিতরে দূরত্ব ওরা আমার দলের না ওর আমরা ওর দলের না জামাত তবলিক পীর সাহেবদের দূরত্ব জামাত যে কাজটা করে শরিয়তের পরিবেশে তার নাম হলো আল্লাহ ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ না আর কোন নাম আছে তারা কি করে মানুষদেরকে বলে ভাই আল্লাহর পথে আসেন আল্লাহর দিনকে আমেজনে চেষ্টা করে তো মুখে বলে তো আর তো কিছু না মানুষ আসলে তাকে বুঝায় তাকে দিন শেখে এই তো এটাকে ইসলামের পরিবেশে কি বলে আপনি যে নাম দেন একামতে দিন বলেন রাজনীতি বলেন জিহাদ বলেন কিন্তু কাম আপনি কি করেন অন্য মানুষকে না নাকি আপনি যান না আপনি মানুষকে দিন ক্যাম্পের দাওয়াত দেন তবু জামাত কি করে একই তো কাজ করে আরেকজন মানুষের যে বলে ভাই নামাজ পড়েন রোজা রাখেন এই তো আচ্ছা বিশ্বকায় খানকায় ওয়াজ ওয়াজে কি করে ওই কাজটাই করে তাহলে আমরা মূলত একই কাজ করছি কাজ আমাদের দুটো নিজের জীবনে দিন ক্যাম করা এই দুটো কাজ আমরা করছি পদ্ধতি কত পার্থক্য কেউ বলছে এই কায়দা করলে ভালো হবে ভালোর অনেক ফিরিস দিচ্ছে এইটা করলে এইটা করলে এইটা করলে এই হবে এই হবে তাই হবে আর কোনদা করলে ভালো হবে আরেকজন বলছে এই কায়দা করলে ভালো হবে এইটুকু ঠিক আছে এরপর আমরা কি বলছি ওই কায়দা কিছু না এইবার শুরু হলো বিভক্তি আমার এই চলে কায়দায় ওরা বেদিন নাকি এই যে দিনী ভাই কখনো পীর ভাই কখনো চিল্লার ভাই এই যে অতিরিক্ত ভাই হয়ে গেল আর ওরা কি হলো তালি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 অথবা কি মাদ্রাসা একাডেমিয়ায় যে ভর্তি হয় আমি বলবো যে না ও কিচ্ছু না ভাই খবরদার ও নষ্ট হয়ে যাবে বা এরকম কারণ নাকি না মনের ভিতরে বলবো যে না ওটা অভিন্ন দল ওই মাদ্রাসায় আর ছেলেদের সাথে মিশা যাবে না সালাম দি এরকম নাকি না আমি আমার পদ্ধতিকে ভালো বলতে পারি কিন্তু অন্যান্য পদ্ধতিতে যারা দিন শেখাচ্ছেন এলএম শেখাচ্ছেন তারাও শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ এই জন্য এটা বিভক্তির একটা কারণ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 সমালোচনার ক্ষেত্রে এমন কি ইহুদি নাসারাদের ক্ষেত্রেও আল্লাহ তালা বলেছেন আদবের সাথে কথা বলবে কোন অবদ্র ভাষা ব্যবহার করবে না আর আমরা এমন শক্ত শক্ত কথা বলি যা বুকের ভিতরে একেবারে শুরির মতো লাগে আমার ব্যাপারে যদি কেউ বলে আমার যেটাই কষ্ট লাগবে আমি সেমন কথা আরেকজনের বলবো কে আল্লাহ রসুলাম বলেছেন দুলা ইবু আহাতি বা আমি চাই যে আমার ভুলটাও যেন একজন লোক আদবের সাথে বলে তাহলে আমি আর একজনের ভুল বলব কেন কিছু বোঝে না দু এক পৃষ্ঠা পড়ে এমন হয়ে গেছে বোঝে না ইসলামের দুশ্মন এইটা করে কোরআন আদিস বোঝেনা ইমামদেরকে নবী বানিয়ে এনেছে আমি কেন এমন কথা বলবো যে কথা আমার ব্যাপারে বলা হলে আমার খারাপ লাগবে আর আল্লাহ তালা কোরআন করিমে মোমেনদেরকে এক অপরের উপহাস করতে সোরা তাদের ব্যাপারে টিপ্পণী কাটবানা আন্দাজে মানে কল্পনায় ধারণার উপরে কথা না। কিন্তু আমরা এগুলো সব বলছি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 এবং হলে দু সালামের সেদিন পড়ে নিজেকে কন্ট্রোল করে এমন কথা বলবেন যে কথা বললে আল্লাহ খুশি হয় আর যে কথা মোমেন ব্যথা না দেয় কি বলবেন সত্য বলবেন কিন্তু দুই চারবার দর্শই পরে মনটাকে শান্ত করে এরপর ভুলেন নইলে ওর শয়তান আপনার ভিতরে কোচা মারতে শুরু করবে এই জন্য কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে আহতল জামাত আমরা এখন সবাই দাবি করি আহ্নতল জামাত কিন্তু আমরা আসলে কি হয়েছি এটার কিছু কথা এখানে আছে বিভক্তির পরিণতি এই যে আমরা মারামারি করছি মাশাল এই মারামারি এখন মুসল্লিদের দিনদার সমাজে মুসলমান দুই রকম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 অল্প কিছু মুসলমান আছে শতকরা বিশ জন হয়তো পঁচিশ জন হয়তো পনেরো জন হয়তো হবে এদের মনে দিনের এদের জন্য একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে এরা এখন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে আছে কথা বুঝতে এখন শোনারই সময় নেই আমরা এখন এই যে নামাজ নিয়ে না হালাল হারাম বর্ষণের কথা বলে শরিয়াতকে মহব্বত করে দিনকে মহব্বত করে দিন বিরোধী কাজ দেখলে কলিজায় আঘাত পড়ে রকম মানুষগুলো এখন ঝগড়া করছে ফলে কি হয়েছে এখন শিয়া মতের প্রচার গ্রামে গঞ্জে সরিয়ে গেছে কাদিয়ানি গ্রামে গঞ্জে সরিয়ে গেছে খ্রিস্টানরা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে আর আমরা কি বলছি সবাই হানাফি আলে উভয় গুরু আরে ওরা তো ইসলামের কলঙ্ক ওরা খ্রিস্টান হলে কি হয়েছে হানাফি আলে আদিস ভাইরা বলবেন তাদের দৃষ্টিতে হানাফিরা সবই কাঁপেন আর ওরা তো এমনি খ্রিস্টানদের খারাপ খ্রিস্টান হলে কি হয়েছে হুক না আমরা সামাজিক ভাবে কিন্তু ওই আহাদিস ফেদ না হলে আর ঠিক হয় না কোনোদিন ওইটাকে ঠিক কর। আমরা উভয় মিলে মোটামুটি একমত হয়েছি খ্রিস্টান যতবারে হোক কথা নি। আমাদের সমাজে আমরা যারা এখানে আসি আমরা অনেকেই ডিজিটাল না আলহামদুলিল্লাহ আলেমরা এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে সেদিন ঢাকায় আমাদের এই জিনাই দেওয়া কুষ্টিয়ারি এক ভাই ব্যবসা করেন তার বাড়িতে গেছি যে ভাই আপনি এখানে আসবেন ধানমন্ডির খুব বড় মসজিদ ওই মসজিদের ইমাম সালাম দিয়ে বলছি যে অমক আমার বাসায় আসবে শুনে বেসারা মানে বলতেও পারছে না যে বাসায় যাব বলছে যে ওনাকে তো খুব মহব্বত করি একটু দেখা করতে পারলাম পরের বাসায় যাবে দাও না দিলে যাই কি করে হঠাৎ করে একজন বাংলা বয়ান করেন মুরবী আর উনি আরবি ক্ষুদ এবং নামাজ পড়ান আলেম মানুষ নাজিরহাটে পড়েছেন ঢাকায় পড়েছেন রাজশাহীর মানুষ উনি বলছেন যে যখন ওই কুল্লু মাউল উদ্দিন ইউলাতের উপরে বলে ফেলেছেন তাড়াতাড়ি আমি আমার পকেটটাকে ট্যাব নিয়ে ইন্টারনেটে ঢুকে ওই হাদিসটা দিয়ে ক্লিক করে ওই জাতীয় হাদিস জোগাড় করে ফেললাম উঠে আরবিগুলো আলেমরাও এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে কয়েক মিনিটের ভিতরে উনি উনার ফেলেছেন। কিন্তু আমরা অধিকাংশ বিশেষ করে জিনাইদারিমাম আমরা এখনো ডিজিটাল হয়ে পড়িনি ট্যাব কি মোবাইল কেনারই পয়সা নেই এটা তো ধানমন্ডি না লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন এটা তো জিনাই এখানে দেওয়া সবচেয়ে বেশি অসহায় যাই হোক ডিজিটাল যারা তারা দেখবেন ইন্টারনেটে ঢুকলে ইন্টারনেটের সবচেয়ে বড় একটা বিষয় হলো আলেমদের চরিত্র হনন সমাজের যত বড় আলেম এবং দায়ী আছে প্রত্যেকের নামে গালাগালির কোন শেষ নেই কেউ যদি আমরা তো প্রত্যেকেই দল করি কেউ চরম নাই কেউ আলিহাদিস কেউ ফুরফুরা কেউ না কেউ বলে তবলীগ প্রত্যেকে আর দলের গাল শুনলে খুশি হয় ঠিক কথা কিন্তু আমরা দল করি কত ভাগ মুসলমান বলেন তো এই যে মসজিদে আমরা বসি কতজন পাঁচ দশ পনেরো মুসলমান বাকি মুসলমানরা দল করে না কিন্তু দিলের ভিতরে ইমান আছে হঠাৎ একটা প্রবলেম হয়েছে মাকে নিয়ে বাবাকে নিয়ে বউকে নিয়ে নিজেকে নিয়ে আলেম খোঁজে আছেন এরকম সাধারণ মানুষ নামাজও ঠিক করে পড়ে না হঠাৎ আছেন যারা কোনো দলও বোঝেন না নামাজও ঠিক করে পড়েন না ইমান আছে বিশেষ কোন সমস্যা হইলে আলেম খোঁজে রকম ডিজিটাল প্রজন্মের কেউ যদি আলেম খোঁজার জন্য একবার ইন্টারনেটে ঢোকে তাহলে দেখবে সব আলেম দায়ী জাকির নায়ক আবদুল্লা জাহাঙ্গীর আহমদ শফিফ মু বিরুদ্ধে যত রকমের কুৎসাদ আমি সহ জমা করাম সেদিন আমাকে একজন ফোন করেছে যে আপনার আলেমদের ব্যাপারে সবকিছু সাথে ট্যাক লাগাইছেন কেন আপনি সৌদি রে পড়েছেন বড় আলেম পীর সাহেবদের সার্টিফিকেট লাগতো না আপনি পীর সুবিধা করে দিচ্ছেন বললাম আর কি অভিযোগ বলেন না আর তেমন অভিযোগ নেই মানুষ হিসেবে ভালো কথাবার্তা ভালো বলেন অন্য কোন অভিযোগে কয়েকবার রাগ করেছি আমার আমার এটা থাক আর এটা বড় অভিযোগ থাক তাহলে আলেমদের প্রত্যেকেরই চরিত্র হনন করা হচ্ছে এখন একজন লক্ষ লক্ষ যুব কিশোর ইন্টারনেটে যে খুঁজবে কোন আলেমের কাছ থেকে পরামর্শ নেব দেখবে দুঃখ কোরআন কোরআন মানতে হবে আর এই কোরআন করছে দায়িত্ব এর বিরুদ্ধে তো হুজুর কিছু বলে না এই ঠিক আছে আর এক গ্রুপ কোরআন নিয়ে আসে কারা এদের বিরুদ্ধে আমরা এখন কিছু বলি না দেখবেন মানে তোর তোর মাসাল এদের মতো ভালো আর হয় না কত বুঝেছেন কাদিয়ানীরা কোরআন নিয়ে আসে কারা কাদিয়ানীরা বাহাইরা শিয়ারা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 তখন সুলাইমান কি বললেন দুটো কেটে দুই করে দুজনকে দিয়ে দাও তখন দুই মা বসে থাকলে দুই টুকরো নেওয়ার জন্য ঠিক না একজন সার দিল কে সার দিল যে প্রকৃত মা তে তো কিছু প্রকৃত মা দরকার যারা নিজের সার দিয়ে হলো নিজের গায় হজম করে হলো বলবেদের যে ভাই ঠিক আছে আমি কিছু বলছি না আমার কথাটাই আমার দলিল যারা অন্যটা আছে আমি গাল দিচ্ছি না তাদের কেউ তো আপন মা হওয়া লাগবে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 বাংলাদেশের মানুষ দিন নিয়ে মারামারি করতো না আমাদের দেশে শিয়া মহল্লায় এবং নরম আমাদের দেশে এই বাংলাদেশে হিন্দু মুসলমান কোন রায়নি ও একবার সেই গান্ধীর সময় হয়েছিল বিশেষ পরিস্থিতিতে মুসলমানরা যে হিন্দুদের আক্রমণ করেছে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 বের বললে কেন কি হয়েছে মারামারি শুরু হয়ে যাবে তো ভাইরা এটা হোক আমরা চাইনা আর এটা হোক এটা সাহাবিদ আবিনের কথা আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে আপনারা যে যেখানে আসেন আমার এখানে আসছিলেন নামাজ নিয়ে হরিনাকুণ্ড থেকে কয়েক ভাই ফোন করলেন আমি জানি না এখানে কেউ আসেন কিনা তারা ফোন করলেন যে স্যার আমাদের অনেক গোলমাল হচ্ছে মারামারি হয়ে যাবে একটু আপনার কাছে আসবো তাহলে আমাদের কোনো সমস্যা নেই মারামারি করেন যে দল দেখবে আমি সেই দলে আসি না স্যার মারামারি আগে আসবো যা আসেন এক গ্রুপ হানাফি আর একজন নতুন হয়েছেন দুই দলের কথা এক সেটা কি আলাদা মসজিদ করো করোরা তোমরা আমাদের দেশের মানুষ মারামারি করবো না করতেই হয় হয় আমিন বলতেই তোমার একটা মসজিদ মানে আর ওদেরও কথা সহিদিস মানতে হবে সেজন্য মসজিদ যদি আলাদা করতে কোনো কোন সমস্যা নেই আমরা সহিদিস থানতে পারবো না দেখেন আমরা একমত কিন্তু কাজটা কি হারাম মসজিদ আলাদা করা প্রচন্ড হারামিদ ওইটা বলেছেন যারা তাদের দিনকে দলে দলে করেছে ভাগ ভাগ করে তাদের সাথে আপনার সম্পর্ক নেই তিন শত শত হাজার দেড় হাজার বছর মানুষ মুসলমান নামাজ পড়েছে সারা বিশ্বে একই মসজিদে কেউ এইভাবে কেউ কারোর নেই নামাজ হলো মুসলমানরা যে ভিন্ন হলো মসজিদ মডেল ছিল বাইরে হানাফি সাপে বহস আছে মসজিদে যে একসাথে নামাজ পড়ছে এটাই ছিল সাহাবি তাবে পরবর্তী এখন পর্যন্ত মুসলিম উম্মার মূল ধারা কাজেই আমরা সচেতন হই সালাতের বিষয়ে আমাদের আপনাদের সাথে আমাদের যেটা ইচ্ছা আমরা করেছি প্রথম কথা হলো সালাতের মূল স্পিরিট আপনারা বোঝেন সালাদ আমরা আলে ছানাপি সবাই রুকুতে এতমিনান হলো কিনা সেজদার তাজবি বেশি হলো কিনা চোখে পানি আসলো কিনা সুরার অর্থগুলো বুঝলেন কিনা সেজদার তাসবিগুলো বাড়াতে পারলেন কিনা দোয়াগুলো বেশি হলো কিনা এটা নিয়ে আমরা কেউ মাথা কামাচ্ছিলাম নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কতটুকু কথা বলতে পারলাম এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না ছোট ছোট মশলা নিয়ে মারামারি করছি আমার অনুরোধ হলো আপনি মুসল্লিদেরকে নামাজের রোহানিয়ত রোহটাকে শিক্ষা দেন নামাজে আল্লাহর সাথে কিভাবে কথা বলবে নামাজের ভিতরে আল্লাহ করবে সুরা পাতা পড়বে কেমন মনটা হওয়া উচিত আল্লাহ মুখিতা কতটুকু হলো আমরা যেন মুনাফেকদের মতো হয় না যাদের ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন ওলা এ এগুলো বর্জন করুন আল্লাহর সাথে প্রিয়তম সম্পর্ক নামাজ এটা মানুষকে বোঝা নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না নামাজ পড়লে আমরা সব পাবো নামাজ পড়লে আখেরাত পাবো নামাজ পড়লে দুনিয়া পাবো এইটা বোঝাতে এটা আমাদের দাওয়া মুসল্লিদের বোঝান আমাদের নামাজগুলো নবীজির মতো আমি গত কয়েকদিন আগে কয়েকজন মুসল্লি আসছেন যে আমাদের ইমাম আপনার ছাত্র খুব ভালো মোনাজাত করে না কিন্তু নামাজটা খুব তাড়াতাড়ি পড়ে তার মনে আমার ছাত্র এরকম করবে এটা তো ঠিক না কারণ শূন্য কেমন দেখেন এটা রসুল্লাহ সাল্লাম হাতিসে আছে আমার একবার জীবনে ঘটছিল এরপর আর করিনি রসুল্লাহ সাল্লামের সাহাবিরা বলছেন তিনি যখন রুকুতে যেতেন তখন আমাদের মাঝে মাঝে মনে হতো যে তিনি উঠার কথা ভুলে গেছেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন মনে হতো শেষ দায় যাওয়ার কথা ভুলে গেছেন শেষ গিয়েছেন মনে হতো উঠার কথা ভুলে গিয়েছেন বসতেন মনে হতো আবার সিজদার কথা ভুলে গিয়েছেন আমি যখন সৌদি আরব তে আসলাম এই মসজিদে নামাজ পড়াতামী ওর জোকরুনি ওয়ার ফানি পড়তাম এখন ভয়ে পড়ি একটু কম করে পড়ি পিছন থেকে দেখি লোক আমার ছাত্র ছাত্র পিছন থেকে লুক অন্যায় হয়ে গেছে পরে আস্তে আস্তে নামাজ করে নিজে পেয়েছে মানে কি করবো ভাই তাকে বাংলাদেশে কি করবো আসলে আমাদের সালাত হবে সালাতের রুটা হলে আসুক আপনি রুকুটা কত সুন্দর করে আপনি কার সামনে রুকু দিয়েছেন আল্লাহর সামনে আমার চিন্তা হবে আর উঠব না মানে কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন নার্ভ শান্ত হয়ে যাবে মুসল্লিদেরকে এইভাবেই নামাজ শিখাতে হবে বোঝাতে হবে আপনার নামাজটা এরকম হবে আপনার পিছনে দুর্বল এবং সবল থাকবে কিন্তু আপনার নামাজটা মধ্যম হবে ইমাম কে হবে যে গভর্নর হবে নামাজ একটু ঝটপট পড়াতেন উমায়া যুগে নামাজে উমাইয়া আমিররা একটু আমাদের বাঙালিদের মতো ঝটপট ছিলেন এমন সময় এই ভাতা এই যুবকটা আসার আগ পর্যন্ত নবীন মজা আর পাইতাম না কি জন্য তিনি রুকুটা দীর্ঘ করতেন কোন বর্ণনে আসে দশ বার ক্রেতাসবি পড়তেন বা দোয়া পড়তেন দীর্ঘ করতেন রুকু শেষ সুন্দর করে করা আল্লাহর সাথে কথা কোরআন তেলাওয়াত সুন্দর করে করা ধীরে ধীরে মোরাত্তাল করা মহব্বত দিয়ে করা এগুলোই তো হলো সালাতের আসন যতটুকু পারি তো জন্য আমাদের সালাতগুলো এরকম হবে কারণ সালাত আমার সাথে মালিকের সম্পর্ক দ্বিতীয় কথা হল সালাতের যে এবাদত আছে এটার প্রত্যেকটা দলিল আমাদের জানতে হবে প্রথম পর্যায়ে আপনি যেটা করেন সেটা দলিল আমাকে জানতে হবে দলিল জানব দুটো কারণে প্রথম কারণ যখন আমি দলিল জেনে এবাদত করব এবাদতটা মজাদার হবে আমরা সবাই অজু করি যেদিন সকালে অজুর ফজিলতের হাদিস পড়ে যাবেন বান্দা যখন উজু করে তখন গোনাগুলো ধুয়ে যায় অজুর সময়টা মনে পড়বে মনে হবে গোনা ধুয়ে যাচ্ছে তাহলে অজু মনোযোগে হবে পান্দা যখন দলিল জেনে রসুল বলেছেন রসুল্লাভ আমি রসুল্লাহ করছি চেতনায় যখন আমি দলিলটা জানবো সুন্নতটা জানবো আমি হাতগুলো আঙুলগুলো রুকুতে এমন করছি কেন আমাদের এবাদতটা আরো অনেক সুন্দর হবে আল্লামুখীটা সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে সব বাড়তে থাকবে দ্বিতীয়ত আপনার মুসল্লিরা যখন আপনাকে প্রশ্ন করবে আপনাকে দলিলটা বল আমাদের সমস্যা হয়েছে কি ভাই আমরা দলিল জানি না সেজন্য কি বলি এই জাকির নায়ক নায় বলেছে সোরা কি বলে জোরে আমিন বলা বোকার শরীফে আছে আমরা আসে আমাদের হুজুর বলতে বলতে যাচ্ছিলেনি বোকার শরীফে জোরে আমিন নেই আছে অন্য কেতাবে আছে সুনান কেতাবে আছে আমরা তো জানি নে বোখারিতে আসেনা নেই তাও তো জানি নেই এই তো জাকির নায়কের অশ্বর সি কথা ইসলামের দুশ্মনী হুদিন আসার দালাল এখন বলে কিন্তু আমার লাভ হল না ও দেখলো জাকির নেক একেবারে হাদিস এবং পৃষ্ঠা সংখ্যা বলে দিছে আর হুজুর সেই ভালো লোকটার খারাপ বলল ও কিন্তু ওই দলেই গেল আপনি যদি বলতেন যে না বোখারিসে তো নেই অমুক জায়গায় আছে জরে জোরে আমিনের কথা আর অমুক জায়গায় আছে আস্তে আমিনের কথা আমি যেটা মানছি এটা সহি অমুক কিতাবে আছে তুমি যদি বলো জরে আমিন না বললে হাদিস মানা হয় না তাহলে আমি বলবো আস্তে আমিন না বললো হাদিস মানা হয় না আপনি যখন হাদিসের পাশে হাদিস দাঁড় করান তাহলে প্রথমত আমার ইমানটা রক্ষা পায়। কারণ আমার ইমানের দাবি হল রসল্লা হাদিসের পাশে কোন মানুষ দাঁড় করাবো না এটা ঠিক না আমি শুধু বলতে পারি যে আমার ইমাম যেহেতু বলেছে নিশ্চয় তারা হাতে আমি খুঁজে দেখি কিন্তু রসল্লাহ সাল্লাহ সাল্লামের কথার পাশে মানুষের কথাকে দাঁড় করানো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক জানলে আমার ইমান বাড়বে কথা বলার সময় আমার ইমান রক্ষা হবে এবং আমার মুসল্লিদেরকে আমি ঝগড়া থেকে বাঁচাতে পারব আপনি যে আমলটা করেন যেটা নিয়ে বিতর্ক সেটার প্রথম বললো যে ভাই ইহুদিদের নামাজটা কি কোন সৈয়াদিস আসের বর্ণনা একটা সৈয়াদিস থেকে ইহুদুদের নামাজের বর্ণনা দিন কথা আমি নিজেও অন্তর দিয়েই কারোর কেউ রফা দেন করবেন করবেন না ব্যাপারে খারাপ কথা বলবো এটা বলতে কারণ যে খারাপ কথা আমাকে বললে কষ্ট লাগে নিশ্চয় আমার ওই মুসলমান ভাই কষ্ট লাগবে আমরা অন্তর থেকে বুঝি কে আমাদের দুঃখ না আলিয়া আমাদের দুশ্মন না হানাফু আমাদের দুশ্মন না আমাদের দুশ্মন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেন তারা আমাদের দুশ্মন ওই ভাইও দিন মানতে চাচ্ছেন আমিও দিন মানতে চাচ্ছি আমাদের ভিতরে দলিল বুঝার কিছু সমস্যা আছে এটা আমি বুঝি আমি দলিল ভিত্তিক কথা বলি আজি দলিল ভিত্তিক কথা আপনি বলেন আনাবিদের নামাজ হচ্ছে না ভালো কথা আনাফিরা কি একদম চট্টগ্রামে প্রশ্ন করেছে আমাদের আনাফি ভাইদের কে বুঝাবো নাকি হচ্ছে না হচ্ছে না কোন কোন পয়েন্টে বলেন আপনি ভাবেন ভিডিও ক্লিপ আছে আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি তারা দক্ষিণ মুখী হয়ে নাকি আমরা আল্লাহ আকবার বলে তারা নারায়তির বলে নাকি গোলমাল কোথায় আছে অতি অল্প জায়গায় আমি একটা গোলমালের হাদিস আপনাদের সামনে আলোচনা করে শেষ করে দেব বাকিগুলো আমরা দেব কারোর বিরুদ্ধে প্রচারের জন্য নয় কারোর শত্রুতা করার জন্য নয় আমরা সকল মুসলমান যারাই হাদিস মানেন সবাইকে মহব্বত করি কারণ তারা নবীর হাদিস মানছে শুধুমাত্র এক হাদিসের জন্য আর এক হাদিস রদ করা এটাকে আমরা অপসন্দ করি কারণ এতে নবীর হাদিস রদ করা হয় আমাকে রদ করলে কোনো দোষ নেই আবহানিপাকে রোষ নেই সফে কথ করলে কোনো দোষ নেই কিন্তু নামে একটা সহিদ হাদিসকে রদ করলে রাসুল্লা সাল্লা সাল্লামকে রদ করা হয় এই জন্য আমরা আপত্তি করি আর কিছু না তো এই জন্য আমরা হাদিস গুলো জানবো বসবো একটা বিষয় আপনাদের শুধু নমুনা হিসেবে বলি যেটা সবচেয়ে বড় বিষয় আমাদের যত গোলমাল বেশি না একটা তো হল প্রথমে নামাজে কোনো গোলমাল নেই শুরু হল হাতটা কোথায় বাঁধব এটাও খুব সমান সবাই স্বীকার করেন এটা একটা মুস্তাহাব কাজটা যদিও কেউ কেউ বাড়াবাড়ি করেন তে রফাদাইন সর্বোচ্চ মুস্তাহাব একজন বলছেন রফাদাইন না করলে নামাজ হবে না কারণ রফাদাইনের পক্ষে চারশো হাদিস আছে কথাটা এরকম না অনেক হাদিস আছে সহি সাহাবিরা করেছেন বললাম যে এই চারশো হাদিসের কোন হাদিসটাতে আসে যে রফাদিন আপনি বলেন যে ওই হাদিসে আসে কারণ হাদিসে আছে যেমন লাগলে হবে না টাকর কাপড় হবে না রুক ঠিক না করলে নামাজ হবে না আসে তো হাদিসে তাহলে এরকম থাকা লাগবে তো এই চারশো হাদিসের ভিতরে কোন হাদিসে আছে যে রফাদলে নামাজ হবে না আবার আমরা যারা বলছি রফাদিন করলে নামাজ হবে না ওহাবি হেদে মসজিদে আমাদের কথা আমি যখন একটা বলছি উদ্দেশ্য এই নয় কাউকে আক্রমণ করা উদ্দেশ্য আমরা বিষয়টা বোঝা যেটা বলছিলাম বাইরা সবচেয়ে বড় ঝগড়া সুরা পাতা একটা সুরা নিয়ে এটা হলো ফরস পর্যায়ের একটা ঝগড়া রফাদাইন মুস্তাহ স্তাহাব আমিন জোরে আসতে যাই বলি না বলি মুস্তাহ ঝগড়া হলো একটা মুস্তাহাবের জন্য আমরা একটা আরাম কাজ করি এটা মোটামুটি সবাই একমত তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সুরা পাতে হানি সুরা দলিলগুলো আমি বলি আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলব নিজে পালন না করলে বলবো আমি ব্যক্তিগতভাবে সেরি শেরি নামাজ হতে পড়ি অর্থাৎ জহ রাষ্ট্র যখন মুক্তাদি হই যে নামাজি ইমামের কীরার্চনা যেন পড়ি এবং এটাকে আমি জোরালো মনে করি আরো অনেক আলি জোরালো মনে করেন সর্বশেষ আমাদের হাদিসে স্পষ্ট আছেহা বা সোরা পড়তে নিষেধ করেছেন সৈহাদিস আমি গুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতে লাগবে সরাসরি বুঝা যায় না কারণ অন্যান্য হাদিসে পদ যাচ্ছে ইমামের ফাতেহা মুক্তাদির হয়ে যাবে এটা অক্যাক্টোনা আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকো এটাও দলিল না চুপ থাকা আপেক্ষিক বিশেষ করে কিছু যায় না, সেখানে চুপ থাকবো কেন এগুলো হল জেনারেল দলিল স্পষ্ট না কিছু দলিল স্পষ্ট আছে সুরা পাতেহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো একটা জয়ীফ আর ব্যাখ্যা করা যায় একটা হলো আবু দাউদের হাদিস রসুল্লাহাম বলছেন হবে না আবু বলেন রসুল আল্লাহ অনেক সময় ইমামের পিছনে তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো মনে মনে পড়ো তা আপনারা হয়তো বলবেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহরান যাহার মানে সরবে পড়া আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না কি বলা হয় সিররান বলেননি ফি নফসিকা এটার ব্যাজ্যিকত্ব মনের ভিতরে আওড়াও মুখেও তুমি উচ্চারণ করে এটা বোঝা যায় না হতেও পারে নাও পারে এই হাদিসটা সহি দ্বিতীয় যে হাদিস তোমরা সোরা পড়বে না তবে ফাতেহা পড়বে কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা আবু দাউদের হাদিস আগেরটা বোধহয় আবু দাও ছাড়াও অন্যান্য আসে এই হাদিসটা। ইমামের পিছনে সকল নামাজে জাহারি নামাজে শের নামাজে সকল নামাজে সুরা পাতা পড়ার একেবারে স্পষ্ট দলিল যেটাকে খণ্ডন করার কোন উপায় নেই কিন্তু শেখ মুহম্মদ নাসির উদ্দিন আলমানি জয়ী ফুলছেন বিভিন্ন এল্লো দেখিয়েছেন এটা হল সুরাপতে পড়ার পক্ষে দলিল স্পষ্ট যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই সুরা ফাতে না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল তার একটা হলো মুসলিমের ইমাম মুসলিম বলেছেন। সহিমা জুয়াল ইমামা ফেরু যখন ইমামের অনুসরণ করতে হবে ইমাম যখন আল্লাহ আকবর বলে তোমরাও আল্লাহ আকবার বলবে আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনবে এখন এটা ইমামের কেরাত শুনতে হবে এটা অন্তত জাহরি নামাজে যে নামাজে জোরে পড়া হয় সে পড়া যাবে না এটা স্পষ্ট দলিল তারপরও ব্যাখ্যার দরজা আছে আসে কেউ কেউ বলেন এখানে কারা মানে সোরা পাতা পরের কেরাত এটা হাদিস বিরোধী কথা কোন হাদিসে নেই যে কারা মানে সময়ে কি পড়েন তখন আবু রসুল বললেন আমি ওই সময়ে বলি আল্লাহ এটা থানা আমরা যে পড়ি এটা মাসনুন্দ এখন রসুল্লাহ এই সানাটাকে সুরা পাতার পরে পড়তেন না আগে তাহলে কারা মানে বোঝা গেল সুরা তাকবীরের পরে কারা বলা মানেই হলো তাকবিরের পরে যে প্রথম কোরআন সুরা পাতা শুরু হয় তবে এটা শেরিনামা যে না পড়ার দলিল না স্পষ্ট না আরকি অন্য আদেশে রসুল্লাহ বলছেন মনকান আল্লাহ ইমামাহুল ইমাম এলাহ কেরাহ যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কেরাহাতেই কেরাত হয়ে যাবে হাদিসটাকে শেখানি রাহে আধুনিক এটা তো বোঝা গেল ইমামের কে মুক্তাদির কেয়াদ হয়ে যাবে তবে হয়ে যাবে পাশাপাশি পড়া যাবে না এটা স্পষ্ট না বিশেষ করে শেরিন নামাজে না পড়ার পক্ষে দলিন না অন্য হাদিস আসছে শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে এটা সহি মুসলিম সহ অন্যান্য কেতাবে আছে যে ফজরের নামাজ পড়লেন পড়ে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়োসো কোরআন পড়োসো হ্যাঁ এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারো ঝগড়া করছে আর পড়বে না সাহাবি বলতেন তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়া সবাই বন্ধ করে দিব সুরা পাতে আসো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল এই শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলমানু তিনি বলছেন জাহারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি মানসুক হয়ে গিয়েছে এই হাদিস দ্বারা এর গুলো সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাত পড়া মানসুখ এগুলো বেশ স্পষ্ট দলিল এই দলিল গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই তবে শি নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সুরা পাতহা সুরা পড়তাম এটা বোঝা গেল নামাজে অর্থাৎ নীরব নামাজে সুরা ফাতেহা পড়াটা নিয়ম যাহরি নামাজে পড়বে না এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু এর পরও হাদিস আছে আলবানি বলেছেন তিনি সহিদটা যে জোহরের নামাজে রসুল নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছো পড়বে না এটা কিন্তু জহর কিন্তু সরব নামাজ না কি নামাজ নীরব নামাজ তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজও নবীজি চলো আল্লাহ আসলাম ঠিক হচ্ছে না আমরা সবগুলো হাদিস দেখি সবগুলো হাদিসের আলোকে আমরা মর্তি এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরাল মনে হয় ইমামের পিছনে না পড়লেও নামাজ হবে কোনো সোরা না পড়লেও নামাজ হবে কারণ ইমামের কেরাতে মুক্তাদির হয়ে যাবে। তবে শেরি নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয় সাহাবিদের থেকে যে সহিদিস আছে এবং কারো ডিস্টার্ব হচ্ছে না এটা পড়া যেতে পারে ভালো আমরা আমাদের কালটা কেরাতে ব্যস্ত থাকলো এটাকে নাজেজ বলাটাও উচিত না বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লাহ করি বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে পড়লে প্রান্তিকতা চলে যায় এটা একটা মশলা যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি এটা আমরা বললাম এবং যাকে নিয়ে ঝগড়া হওয়ার কথা না শেখ মোহাম্মদ নাসিউদ্দিন আলবাণী তিনি এই হাদিসগুলোকে বলেছেন তিনি ইমামের সহিতে মুক্তির কেরাত হবে এটা উনি এনেছেন হাসান বলেছেন জোহরের নামাজে নামাজে কেরাত পড়তে আপত্তি করেছিলেন এটাও এনেছেন তিনি বলেছেন এবং যুক্তিটা মোটামুটি গ্রহণযোগ্য যে তাসবি হওয়ার কারণে জাহারি নামাজে কেরাত পড়তে নিষেধ করেছেন মানসুকে সেটাও আলবাণী এনেছেন এর পরেও যদি আমরা ঝগড়া করি যে সুরা পথে না পড়লে নামাজি হবে না এটা সত্যিজনক এর বিপরীতে আছে ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদি বলার পর মুক্তি যাবে কোনো লাগবে না এটার ব্যাপারে প্রায় এজমা সব মা যাবে তার মানে ইমাম মুক্তাদির কেরাত্রাকে বহন করেছে সব মিলিয়ে যে প্রান্তিকতা আমরা দেখাচ্ছি আনা প্রান্তিকতা না দেখান সেটা হলো যে কোন নামাজে পড়তে পারবে না হজরতাহ নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেছেন তো সাহাবিদের নাম না জানলেও তার নাম আমরা জানি তিনি সুরা পাতা পড়তে নিমনে এটা আমি বানাই বলছি না এটা আল্লামা নবীর আব্দুল আল্লামা আবুল হাসান আলী নদীর আব্বা লেখা বইয়ে বিভিন্ন আবুল হাসান আল্লাবীর বই আছে তিনি ইমামের পিছনে সুরাফাতে পড়তেন এখন তাকে বলা হলো যে কোনো কোনো হাতিসে আসছে যে জিবে আগুনে টুকরো রাখা ভালো সুরাফাতে অপড়ছে তিনি বলেন যে ভাই জিবে আগুন নাকি সেও ভালো কিন্তু অন্য হাতিসে যে আসছে নামাজই হবে না নামাজ না হাসছে আগুন রাখা ভালো যুক্তি তে কথা আমরা পড়ি না এই দলিলে আর এক দুজন যদি অন্য দলিলে পড়ে আমার সমস্যাটা কি সাহাবিদের যুগ থেকে এটা রয়ে গেছে তবে আমাদের ইমামরা কেউ পড়েছেন কেউ পড়েননি কাজেই আমরা এটা নিয়ে কেন ঠিক এটা প্রমাণ করেন, ওরটা ওর নামাজ হচ্ছে না এই প্রমাণে আমরা কেন যাবো যতক্ষণ সে সৈয়াদিসের ভিতরে আছে চার মাজাবের ইমামের কোন না কোনো ইমামের মতের সাথে তার মতটা মিলে যাচ্ছে আমরা ঝগড়া না করি ভাই ঝগড়া বাড়ানোর অজুহাতে শেষ হবে না জামায়াত ঐক্য উলফাত রাহমত এগুলো আমাদের বাড়াতে হবে আল্লাহ কোরআনকারিমে বলেছেন যেটা দিয়ে আমার মাকাল আমার প্রবন্ধটা শুরু করেছি এটা দিয়ে শেষ করব। আল্লাহ তারা কি বলছেন জামিয়ান রাখু ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ ধারণ করোনা পরস্পরের শত্রু ছিলে মনের ভিতরে শত্রুতা ছিল আল্লাহ মনের ভিতরে উলফত মহব্বত দিয়ে দিলেন তুমে এ খোয়ানা তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়ে গেল তাহলে জামায়াত মানে মনের ভিতরে সম্পৃতি ভাই ভাই ভারাত্তিত্ব আর দলাদ মানে শত্রুতা তা আমরা থেকে মুসলমানদের জন্য শত্রুতা দূর করি এটা মুসলমান মুসলমানের পারে না আমার সাথে তার এক কোটি মতভেদ হতে পারে কিন্তু সে লা বলেছে আল্লাহর তাওহিদের সাক্ষ্য দিয়েছে রসুল এসালতের সাক্ষ্য দিয়েছে কোটি কোটি মানুষ আমার নবির বিরুদ্ধে গাল দিচ্ছে আমার দুশ্মনী ওই তাওহিদ এবং রিসালত অস্বীকারীদের জন্য রেখে দিয়েছি আমি কোন তাউহিদের শাহাদত যে রিসালতের সাক্ষ্য যে দেয় তাকে আমার দুশ্মন মনে করি না আমার ভাই ভুল করছে যতক্ষণ তার পক্ষে কোন সুনি আদেশে দলিল আছে আলহামদুলিল্লাহ দলিল আমি তার জন্য দোয়া করি চেষ্টা করি এরপরও নবীর আল্লাহ বুঝবে আমি বেদাতকে মেনে নেই নি বেদাতের প্রতি মুসলমান বেদাতে লিপ্ত হয়েছে কি যে মুসলমান বেদাতে লিপ্ত হয়েছে তাকেও আমি দুশ্মন মনে করি না আমার ভাই মনে করি ভুল করেছে কথা কি বুঝতে পেরেছেন কারণ বেদাত অত্যন্ত পশা জিনিস দুর্গন্ধ কিন্তু দুর্গন্ধ যখন আপনাদের আগেও বলেছে আবারও বলি দুর্গন্ধ একটা ময়লা একটা গ্লাসে থাকা একটা পুকুরে থাকা আর একটা সমুদ্রে থাকা এক জিনিস না কাজেই দুর্গন্ধময় ময়লা যখন সুগন্ধময় তাওহিদ ইমান নামাজের সাথে মিলেছে ওই সুগন্ধ বেড়ে গেছে দুর্গন্ধ কমে গেছে আমি দুর্গন্ধকে ঘৃণা করি কিন্তু ওই মুমেনের ভিতরে ইমানের সুগন্ধ বোধ করি Alla tala amad-i-shabae ki taufiq dan koruna. Amin. Allahumma salli ala Muhammadin al-Nabi al-Ummiyye wa ala alihi wa sahabi ajma'in. Subhanaka Allahumma bi hamdika. Ashhadu al-la ilaha illa anta. Astaghfiru qa atub ilayk. Assalamu